السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه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 إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين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 إلا ال الذيينَ آمَنُ وَعَامِلُ الصَّالِحاتِ وَتَواسَو بالِالحَبّ وَتَواسَوُ بِالصَّبْرُ وَقَالَ رَسُول اللَِّ صَلَّى اللهَّهُ عَلَيْهِ وَسََّم مَْ يُرِدِ اللَّهُ بِهِ خَيرَي يُ فَِّهُ فِي الدّ ওকাল আশহাবুর রসুল্লাহ مَا মা বকদা ওকাল শায়র এত আয়া হুশ্মন پر ফুল তলোার ভে বজমে জহা মেহে খুন মে নম ল গরজ জুমতল जान तो आनी जानी হান তো जान की হিস কী পরী আমানত সিনু মে হম আসানি মিটানা নামো নিশা হম ময়মন সিং জেলার মুক্ত গসার নুড়ি গোয়ালিয়াবাড়ি নুরানি তালিমুল কোরআন মদ্রাসা অধ্যকার বিশে ডিসেম্বর দুই হাজার এগারো রোজ মঙ্গলবার আয়োজিত এ মাহফিলের সম্মানিত সভাপতি হাজারতে ওলামায় ক্রাম অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত এই জনসমুদ্র পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুহান মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহরবানি করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়ত করেছেন এজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ حمداً كثيراً حمداً كثيراً طيباً مباركاً فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা মহান আল্লাহ সুবাহান হুয়া তালার শুকুর গুজার হলাম আমরাই মাহফিল করতে যাচ্ছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর এক দিকে গোটা অমুসলিম শক্তি এহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সব ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে उद्देश्य वास्तवन करारे मुसलिम जति के पृथ्वी मानचित्र के निश्चिह से देखते यूदी हिंदू का हिंदू ख्रिस्टान का ख्रीस्टान बौद्धर का एम भाव ईक्यबद्ध गढ़े तुले तिलस्त आक्रमण कर मुस्लिम जरूर प्रथम केबलाबाई तुल्दासहुदी दखले मुसलिम जरिघरगुलो बुल्डू जार दिए गुड़े देा हम फिलस्त शिशुरा जख स्कूले जाए तक तुकटा के टैंकर गोला दिए झाझरा करा हाथ इरकर बुके हमला करार पूर्वे अमेरिका एवं दोस अवरोध दिए प्रय दस लक्ष शिशु हत्या करा बोमा हमला चाली लक्ष लक्ष मुसलिम नरनारी के पंगू कर दिए हजार हजार मुस्लिम दे हत्या करफगानिस्तान मुसलिम दे जुग जुग धरे पाखिर मत गुली कर हत्या हे আপনারা জানেন গোয়ান তানা মবে নামক কারাগরে আবু গরিব কারাগরে মুসলিমদেরকে উলঙ্গ করে তারা পিরামিড তৈরি করেছে কোরআনুল কারিমের গায়ে তারা কুরুষ এঁকে দিয়েছে পৃথিবীর মুসলিমদেরকে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিল যে তোমাদের কোরআন খ্রিস্টান হয়ে গেছে কুরুষ গলায় দিয়ে কোরআন খ্রিস্টান হয়ে গেছে এই চ্যালেঞ্জ তারা ছুড়ে দিয়েছে পৃথিবীর মুসলিম জাতির সামনে মুসলিম মা বন্ধেরকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে আবু গরিব কারাগারে আপনারা পত্রিকায় দেখেছেন ওই মেয়েগুলো আত্মহত্যা করার মতো যখন কোন রাস্তা খুঁজে পায় নাই একটু বিষ পান করে আত্মহত্যা করবে সেই ব্যবস্থাও নেই ছুরি দিয়ে নিজেকে হত্যা করবে সেই ব্যবস্থাও ছিল না শেষ পর্যন্ত দেয়ালের সঙ্গে মাথা আঘাত করে করে তারা আত্মহত্যা করেছে फातेमा नामक एक महिला निजे रक्त दिए ओरए चिठी लिखे पृथ्वी बुके छड़े दिल तुम्हारा जेलखाना हमला करोहत्या करो सह्य हादसे बुके य्रिस्टान सतान जन्मे हमारे कथाएद बीन काशम उत्तर सुरिया जखनारा जान ভারতের রাজা দাহিরের জেলখানায় দুজন নারীকে এরকম ভাবে অবরোধ করে আটকে তাদেরকে ধর্ষণ করা হচ্ছিল তখন তারাও সেই রক্ত দিয়ে চিঠি লিখেছিল হাজবিন ইউসুফের কাছে হাজ্জাজ ইউসুফ তার ষোলো বছরের ভাতিজা মোহাম্মদ বিন কাশেমকে ভারতবর্ষে পাঠিয়েছিলেন এই বলে হয়তো মুসলিম বন্ধেরকে উদ্ধার করে নিয়ে আসবে নতুবা শহদ হবে অথবা ভারতকে বিজয় করে ছাড়বে শুধু খালি হাতে যেন ফেরত নাশ আজকে আমাদের সামনেও চিৎকার আছে চতুর্দিক থেকে শুধু এ পর্যন্তই না আপনারা জানেন ইন্দোনেশিয়ার মুসলিম দেশ থেকে এই খ্রিস্টানেরা বিভিন্নভাবে মুসলিম শিশুদেরকে যুবকদেরকে খ্রিস্টান বানিয়ে এরপরে তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে পূর্ব তিমুরে মুসলিমদের উপর হামলা করাল এবং শেষ পর্যন্ত পূর্ব তিমুরকে খ্রিস্টান রাজ্য বানিয়ে দিল এবং সেইর স্বাধীনতা ঘোষণা করেছিল তৎকালীন মহাসচিব জাতিসংঘের কফি আনান শুধু পর্যন্তই না সুদান আর মুসলিম দেশ দক্ষিণ সুদানকে ওরকম খ্রিস্টানরা টার্গেট করে আস্তে আস্তে খ্রিস্টান বানিয়ে তারপরে মুসলিমদের উপরে হামলা করল এবং খ্রিস্টান রাজ্য স্বাধীন করে নিল একই পরিকল্পনা নিয়ে বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং আপনার কাছেই গাঢ় পাহাড় অঞ্চল এখানে যুবকদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্কুলের বাচ্চাদেরকে স্পন্সার নামক এক দাদ্জাদের লোভনীয় শক্তির মাধ্যমে এদেরকে হাত করে বাচ্চাদেরকে নিয়ে যায় স্কুলে তার মা বাপদেরকেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আস্তে আস্তে খ্রিস্টানদের প্রতি প্রথমে নরম এরপরে ওদের ভক্ত এরপরে সহজে খ্রিস্টান বানিয়ে মুসলিমদের বিরুদ্ধে এদেরকে কাজে লাগানো হচ্ছে দিকে মুসলিম জাতির অবস্থা আর দিকে আমাদের মুসলিমদের অবস্থাটা কি বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে এরপরে কেউ খাজা বাবা কেউ গাজা বাবা কেউ ল্যাংটা বাবা কেউ পীর বাবা এরকম হাজার তরিকায় বিভক্ত হয়ে শুধু তরিকায় বিভক্ত হয়ে খান্ত হয় নাই নিজেদের টুপি পর্যন্ত ভাগ করে ফেলেছে এরপরে আল্লাহকে পাইতে হইলে কোরআন হাদিস মানলে চলবে না এটা পড়লেও চলবে না পীর বুজুর্গ ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না এরকমও আছে আমি এই আলোচনাগুলো একটু পরে বিস্তারিত আলোচনা করব এগুলোর জবাব আসবে ইনশা শুধু একটু দেখাচ্ছি কি লিখেছে আমার কাছে একটা বই আছে বইগুলোর নাম ইনশাআল্লাহ পরে চলে আসবে কারণ এই বই যাদের তাদের ভক্তবীর যেখানে আছে লেখা আছে বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না অসংখ্য গুণা করার ফলে আল্লাহ তারা কবুল করতে চান না পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাতে তিনি কবুল করিয়া নেন ওই দোয়ার বরকুতে আল্লাহ পাক তাকে কবুল করিয়া নেন অথচ আল্লাহ তারা কি বলছেন কোরআানে আল্লাহ রব্বুর আলম কোরআনের সাথ করেন রহমতুল্লা বলেন এ নবী আপনি আমার ওই সমস্ত বান্ধবদেরকে জানিয়ে দিন যারা অসংখ্য গুণা করেছে পাপ করেছে সারা জীবন যারা গুণা করতে করতে গুণার থেকে সীমানন্দন হয়ে গেছে জানিয়ে দিনো না নিশ্চয় আল্লাহ তোমাদের সমস্ত গুণা ক্ষমা করে দিবেন আল্লাহ বললেন যত অন্যায় করো গুনা করো তবা করো আমি ক্ষমা করে দিব পীর বললেন কি আল্লাহ তালা ক্ষমা করতে চান না অসংখ্য গুণা করলে মাফ করতে চান না বেদেমা আর বইয়ের নাম এর চৌত্রিশ পৃষ্ঠায় থেকে আমি পড়লাম এরপরে এ পর্যন্ত না আর পীর লিখেছেন আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে আর এবাদত লাগে না খালি এবাদত লাগে না তা না এবাদত করতে চাইলেও সে কাফের হয়ে যায় কারণ তারা এবাদত করতে করতে আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায় মিশে যায় এইটার